আসসালামু আলাইকুম ওরিমদুলিলাম প্রিয় দর্শক শ্রোতা বাইব আমরা আগেকার মতো প্রশ্ন উত্তর পর্বে আবার উপস্থিত হয়েছি আজকের যে প্রশ্ন থাকবে সেটা আছে নব দলিল সম্পর্কে বর্তমানে নাস্তিকবাদ যতই প্রসার পাচ্ছে করা শুরু হয়ে গেছে এবং এগুলোকে নিয়ে যারা অমুসলমান অথবা যারা রসুল আক্রমশ্রামকে মানন না তাদের জন্য শরীয়তের দলিল কখনো তাদের কাছে মানাশই হয় না বা তারা মানতে চায় না কারণ তারা যদি কোরআন হাদিসকে মানতই তাহলে তো অবশ্যই রসুলকে মেনে নিত তো এই কারণে তাদেরকে যে দলিল দিতে হয় সেটা আছে যুক্তিগ্রাজ্য বা বুদ্ধিবৃত্তিক দরিল যেটার ভিত্তিতে তারা রসুল আকরামসলামকে মানার মানসিকতা পোষণ করবে এই কারণে জনক প্রশ্ন করেন যে নুবতের বুদ্ধিবৃত্তিক বা যুক্তিগত দরিল কি হতে পারে হ্যাঁ তখন এর উত্তরে বলা আছে যে প্রথমত যে আল্লাহ জানহু যে ওহি পাঠিয়েছেন সেটার দিয়ে উপস্থাপন করতে হয় সেটা অন্যভাবে উপস্থাপন করলে হয় না এই কারণে আল্লাহ বিশেষ করে আকৃদাগত ব্যাপার যেমন এখানে যেটা বললাম নবতের ব্যাপার সেটাকে আপনার উপস্থাপন করার জন্য আপনার বুদ্ধিবৃত্তিক অবলম্বন করেন এবং শেখুল ইসলাম তাইম বলেন যে এটা সবার নিকটে পরিষ্কার কথা বিশেষ করে যারা তর্কশাস্ত্রে জ্ঞান রাখেন বা দর্শন নিয়ে জ্ঞান রাখেন তারা সবাই একথা বিশ্বাস করে যে আমি কাম বা রসুলরা যে প্রমাণগুলো নিয়ে এসেছে আল্লাহর পরিচয় সম্পর্কে এবং তাদের কাছে আপনার যুক্তি গ্রাহ্য যে সবাই সেটা মেনে নিতে বাধ্য সেটা বুদ্ধির সাথে বা যুক্তির সাথে মানানসই হয় যেটা তিনি দরপুত আর আকলিউন্নাকাল নয় নম্বর খন্ড তেপান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এবং কোরআন এবং হাদিসের যে উদ্ধৃতি যখন কোরআন হাদিস মানুষকে মানুষের ব্রেন সম্বোধন করে তখন এমন পন্থা অবলম্বন করে যেটা তাদের বুঝতে সহজ হয় যেন একজন মূর্খ থেকে মূর্খ ব্যক্তিও বুঝতে পারে আলেমের আগে আর একজন বুদ্ধিমান বা আলেম সে সেটা জানার পরে তার আরো এক বেড়ে যায় হম সুতরাং এটা হচ্ছে শরীয়তের পন্থা এই কারণে আলী বলেছেন যে আল্লাহ আল্লাহানু যখন তার মান্দাদেরকে যেটা সবারই বুঝে আসে এবং সেটার মধ্যে কোনো আপনার মারপ্যাস থাকে না একবার সহজ বাসায় এবং যেটা বেশি লাভবান হয় হ্যাঁ এরকম একটা মানে যুক্তি নিয়ে আসেন আল্লাহ এবং সেটা আপনার আপনার ভূমিকেও খুব সামান্য রয়েছে এবং বুঝতেও সেটা সহজ এবং সন্দেহ কোনো অবকাশ থাকে না এবং যেটা একজন অস্বীকারী মানতে তার জন্য কষ্ট হয় না হুম এই কারণে আমরা দেখব যে আপনার খোঁজাখি করেন ঘাটাঘাটি করেন তারা দেখবেন যখন আল্লাহর ও তার বান্দা বান্দাদের সাথে যখন তাওহিদকে বাস্তবায়ন সম্পর্কে এবং শ্রীপাত শ্রীপাতের মানে শ্রীপাতের শ্রীপাতকে আপনার সুসাব্যস্ত করার ক্ষেত্রে এবং রিসাল করার ক্ষেত্রে এবং পরকাল এবং সাব্যস্ত করার ক্ষেত্রে এবং বিশেষ করে তিনি যে সকল আপনার প্রকাশ প্রকাশ্যকাশ সব কিছু জানেন সেটাকে সুসাব্যস্ত করার ক্ষেত্রে এবং তিনি যে সব কিছু করতে সক্ষম তিনি যে সব কিছু তার ইচ্ছা যে একবারে ব্যাপক এবং তিনি যে সবকিছুর কিছুর মালিক এবং তিনি যে সব কিছুর পরিচালক এবং তিনি ছাড়া যে আর কেউ এবার মালিক নেওয়া এই সমস্ত ব্যাপার গুলা করার জন্য আল্লাহ সাহমুখী সহজ পন্থা অবলম্বন করেন সেখানে খুব সংক্ষিপ্ত শব্দ হয় এবং সুস্পষ্ট শব্দ হয় এবং খুবই চমৎকার শব্দে সেটা উপস্থাপন করা হয় যেন উদ্দেশ্য হাসিল হয়ে যায় এই কারণে একজন মুসলমান এবং অমুসলমান যারা বিশেষ করে নব जदि भावे अवश्य सठी पथ दिशा पाँच कुरान हदीसर जुक्त चाहते और तरह कार्यक्री ना कारण आल्ला प्रमाण करजिदर मध्युक्तिरश पंथ अवलम्बन करते हैं जो, है जो अपना नब्बत হ্যাঁ এই বিশ্বাসকে আপনার সুসব্যস্ত করার ক্ষেত্রে যদি একজন মানুষ শরীয় গুলাকে নিয়ে চিন্তা করে তখন দেখতে পাবে যে আল্লাহ নবকে প্রমাণিত করার ক্ষেত্রে আপনার দুটি পন্থা অবলম্বন করেন একটি হচ্ছে যে রসইল আকরম সালামের ব্যক্তিত্বের ব্যাপারে চিন্তা করতে বলেছেন আল্লাহর শাহু হম এবং দ্বিতীয়টি হচ্ছে যা নিয়ে তিনি এসেছেন সেটাই নিয়ে চিন্তা করতে এই দুইটা জিনিস নিয়ে চিন্তা করলেই সত্যতা আপনার ফুটে উঠবে এবং একই ভাবে এই দুইটা জিনিস কিন্তু একই জায়গায় পাওয়া গেছে সুরে মিনিমুনের আটষট্টি থেকে সত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ জর বলেন افلم يدبروا القول ام جاءهم ما لم ياتي اباهم الاولين ام لم يعرفوا رسولهم فهم لهو مكذوبون ام يقولون به جن بل جاءوا بالحق واكثرهم للحق كارهون الله جل شانه বলেন যে তার কি চিন্তা করে না যা বলছেন সেই রসুল অথবা তাদের কাছে কি এমন জিনিস এসেছে যেটা তাদের পূর্বপুরুষদের নিকটে আসেনি না সেই রসুলের কাছে সত্য এসেছে এবং হ্যাঁ অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করে থাকে তাইলে এই যে আয়াত কাইম রহমত আলী বলেন যে রিসালাতকে আপনার সুসাব্যস্ত করার ক্ষেত্রে আল্লাহর আহ্বান করেছেন যেন রসুলের কথা নিয়ে চিন্তা করে এবং যিনি রসুলকে নিয়েও যেন চিন্তা করে কারণ কোনো কথা সত্য প্রমাণিত করতে দুটি পন্থা অবলম্বন করা হয় কোন কথা সত্য না মিথ্যা আপনার পারস্পর সংঘর্ষমূলক হয় এবং এই মিথ্যা কথার মধ্যে আপনার স্থিরতা থাকে না এবং বিশেষ করে এই মিথ্যাটা সেই কথার উপর পরিস্ফুট হয় এবং সেই কথার মানে আগ পর দেখলেই বোঝা যায় যে এটা মিথ্যা চিন্তা করলে সত্যটা বেরিয়ে আসে আর দ্বিতীয় আরেকটা পন্থা হচ্ছে যে কোনো কথা সত্যরা মিথ্যা সেটা যাচাইয়ের জন্য ব্যক্তি নিয়ে যাচাই করলেও চলে যে যেই ব্যক্তি মিথ্যা করতে মিথ্যা বলতে যে অভ্যস্ত যে আপনার মানুষকে ধোকা দিতে সেই ব্যক্তির কথা এবং কাজ তার হয়ে থাকে। এবং মতো কিছু ব্যক্তি কখনো ওই ব্যক্তির মতো হতে পারে না যিনি সত্যবাদী যে কখনো মিথ্যা বলতে চায় না যিনি সমস্ত অশ্লীলতা এবং গাদ্দারি থেকে মুক্ত যিনি সমস্ত আপনার মিথ্যা অপকর্ম থেকে মুক্ত সেই তার মতো হতে পারে না কারণ সেই ব্যক্তির কথা কখনো মিথ্যা হয় না এবং তার ইচ্ছা কখনো আপনার সত্যের বিপরীত হয় না এই কারণে একজন ব্যক্তি যদি নিজেই খারাপ হয় তাকে নিয়ে চিন্তা করলে বোঝা সহজ যে তার কথা সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এই কারণে আল্লাহ রহস্যান উক্ত আয়তের মধ্যে সুরেমিন আটষট্টি থেকে সত্তর নম্বর আয়তের মধ্যে হ্যাঁ উভয়টার প্রতি মানুষকে হ্যাঁ আহ্বান জানালেন যেন রসুলের কথা নিয়ে চিন্তা করে এবং রসুলের ব্যক্তিত্ব নিয়েও চিন্তা করে হুম এটাই আপনার আহ্বান করা হয়েছে ফুটি উঠবে এটা এবং কাইম রহমতুল্লাহ আল্লী তার আশোভায় মধ্যে উল্লেখ করেছেন দুই নম্বর খন্ড চারশো তনসত্তর থেকে চারশো সত্তর তাহলে আমরা উক্ত আয়াত থেকে দুটি জিনিস পাচ্ছি যে কথা সত্যতা যাচাইয়ের জন্য বা রসুলের নবদকে প্রমাণিত করার জন্য আল্লাহ দুটা জিনিসের দিকে ইঙ্গিত করেছেন একটা হচ্ছে রসুল আকরমসাল্লা ব্যক্তিত্ব নিয়ে চিন্তা করতে বলেছেন কারণ রসুল আকরম সাল্লা ব্যক্তিত্ব নিয়ে যে যদি চিন্তা করা হয় দেখা যাবে তিনি একজন পরিপূর্ণ মানুষ যে তার কল্পনাও করতে পারেনি তার নবুতার আগে যে তার পক্ষ থেকে কোনো মিথ্যা পাওয়া যেতে পারে এবং কেউ মনে করতে পারেনি তার আপনার বুদ্ধির কোনো ঘাটতি রয়েছে এবং তার মানসিকতার কোন আপনার বৈপরীত্য রয়েছে अथवा अपनार चारित्रिक समस्या रही है एगुल कल्पन ही करते আপনার কোর বংশের যারা কাফের ছিল এরা আসলে তারা বাস্তবটা জানেন যে রসুল কখনো না মিথ্যা তার জন্য একেবারেই অসম্ভব হ্যাঁ তারপরেও তারা মানতে চায়নি তাহলে তাদের যেই মিথ্যা যখন রসুলের ব্যক্তিত্বের সাথে মানায় না তখন তাদের উচিত ছিল যে রসুলের কথাগুলো মেনে কিন্তু তারা অহংকার সেটা মানতে চায়নি তাইলে সুল আকরমের ব্যক্তিত্ব আল্লাহ বলেন যে আমি জানি যে তাদের কথা আপনি কষ্ট পাচ্ছেন আল্লাহুল একটু সান্তনাস্বরে বলছেন যে আসলে তারা কিন্তু এই আল্লাহর নিদর্শন কেউ অস্বীকার করে বলছে তাইলে আপনাকে মিথ্যুক বলা তাদের আসলেই উদ্দেশ্য নয় কারণ আপনার সত্যতা তারা ভালো করেই জানে এই কারণে তারা যে গ্রহণ করছে না সেটা আপনার অহংকার বসত করছে না এবং এই ব্যাপারটা বিশেষ করে আরো সুস্পষ্ট ভাবে বুঝতে পারি যে রসুল আকরম যখন তার আত্মীয় স্বের সামনে করলেন করেন আশি রতাহ যে হেরসুল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আপনি বিধি প্রদর্শন করুন তখন রসুল আকরম সাল্লাহ ইসলাম সফা পাহাড়ের উপর উঠলেন এবং তিনি ডাক দিতে থাকলেন ইয়ামেনি ফিরামী আদি এরকম ভাবে বংশের প্রত্যেকটি শাখা পরশাখাকে ডাক দিতে শুরু করলেন পরিশেষে সবাই একত্রিত হল এবং কোন ব্যক্তি যদি নিজে আসতে না পারে তাহলে সে তার প্রতিনিধি পাঠিয়েছে যেন ব্যাপারটি জানতে পারে যে কি জন্য ডাক দেওয়া হয়েছে সেখানে আবুল হাব এসেছে অন্যান্যরা এসেছে তখন রসুল আকরাম সাল্লা তার কথার তার যেটা বলতে যাবেন সেটাকে যেন সত্য বাদে মানস্বীকার করে এই জন্য একটা ভূমিকা সাজিয়েছেন রসইল আকরাম সাল্লাম বলেছেন যে আগের ব্যক্তিত্ব দিকে তার ব্যক্তিত্ব যে মিথ্যা এবং তিনি যে সত্যবাদী সবার কাছে গ্রহণযোগ্য সেটা আগে তুলে ধরেছেন পরের কথাকে বিশ্বাস করার জন্য রসুল বলেন যে আর যে তোমরা কেমন মনে করো আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই যে উপত্যকার মধ্যে একটি আপনার অশ্বারোহী দল আছে যারা তোমাদের উপর আক্রমণ করতে ইক আক্রমণ করে দেবে এরকম যদি আমি সংবাদ দিয়ে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন তারা সবাই সমস্যারে বলল যে অবশ্যই বিশ্বাস করবো কারণ কি কারণ আমাদের জীবনে কখনো তোমাকে আপনার মিথ্যা বলতে দেখিনি সবসময় সত্য কথা বলেছিলেন তখন রসুল বলেন ফাইনাদ আল্লাহ এবং সদিদ হ্যাঁ তাহলে যদি আমি সত্যবাদী হয়ে থাকি তাইলে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি যে তোমাদের সামনে এইভাবে যদি তোমরা চলো তাইলে কঠিন ধ্বংস তোমার পিছু যেন না ছাড়ে এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছে এই কথা বলার জন্য তখন আল্লাহ শাহু তার ব্যাপারে আপনার সুরে হম তাবাদা আবিহবাজ করেন এবং আল্লাহ বলেন এগুলো কোনো তার ফায়দায় আসবে না কারণ সে অহংকার বসত এরকম অস্বীকার করে বসেছে এই কারণে আল্লাহ পুরো সুরাটা তার উপরে নাজিল করলেন যে হাদিসটা আপনার বোখারের মধ্যে এসেছে হাদিস নম্বর চার মুসলিমের মধ্যে এবং তিনি তার যে সমাজের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন সমাজটা ছিল যদিও আপনার মূর্খতার সমাজ তাদের মধ্যেই তিনি ৪০ বছর আপনার জীবনযাপন করেছেন এবং তিনি কখনো কোনো জ্ঞান শিখেননি এবং তিনি কোনো জ্ঞানীকেও দেখেননি হঠাৎ করে তিনি পূর্বের পরের সমস্ত আপনার সংবাদ নিয়ে আসছেন এবং এমন শরীয়ত নিয়ে আসছেন যেটা বুঝার সবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে যে এমন সভ্যতা নিয়ে এসেছেন যেটা আহলি কিতাব যারা ছিল হিদি খ্রিস্টান তারাও কোনো অস্বীকার করতে পারেনি হ্যাঁ যেটার বিরুদ্ধে বলতে পারেনি যে ব্যক্তিত্ব এটা নিয়ে চিন্তা করলে তার কথা সত্যতা প্রমাণিত হয় এই কারণে আল্লাহ রসুল আকরম সাল্লাহ আলাইসলামের নবুত রাগের যে অবস্থা সেটার কথা তিনি তুলে ধরেছেন যে তিনি তো আগে থেকে কোন জ্ঞানী ছিলেন না তাইলে তিনি যেটা নিয়ে এসেছেন এখন সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ থেকে তেপ্পান আল্লাহই যে লহু মা ফিস সামা ওয়া মা ফিল আরদ আলা ইলাহি তাসিরুল উমুর আল্লাহ জিলাল বলেন যে এইভাবে আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি যা আমার পক্ষ থেকে এমন জিনিস যেটা মানে জীবন কি নতুন জীবন কে নিয়ে আসবে যে apni হে অথবা আমার পক্ষ থেকে আপনার এরকম জীবন সঞ্জীবনী এক হ্যাঁ আপনার বাণী পাঠিয়েছি যে মাধ্যম কিতাব বলেন ইমান না যে আপনি যে আলোর মাধ্যমে আপনি যাকে চান আপনি সঠিক পথ দেখাবেন হম এবং আপনি সত্যিকার অর্থে সঠিক পথের উপর রয়েছেন আপনি সেই সঠিক পথের দিকে মানুষকে ডাকবেন যেই পথটা হচ্ছে আল্লাহ পথ যে আল্লাহ আকাশ এবং জমিনের সব কিছুর মালিক এবং তার কাছেই শেষ পর্যন্ত সকল জিনিসপত্র করবে আল্লাহ নিজেই বলেছেন যে রসুল কখনো কিতাব সম্পর্কে জানতেন না ইতিপূর্বে নবের পূর্বে ইমান সেটাও জানতেন না তাহলে যেটা এসেছে সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ তালা সুরান আল্লাহ বলেন যে আপনি ইতিপূর্বে যদি এরকম হতো যে আপনি শিক্ষিত থাকতেন কিতাব পড়তে পারতেন তাহলে আপনার বাতিল পন্থীরা অবশ্যই আপনার এস আল নিয়ে সন্দেহ করতো কিন্তু যখন আপনি যে এত আপনার ব্যক্তিত্বপূর্ণ সত্ত্ব হওয়া সত্ত্বেও আপনি যখন পাশাপাশি আপনার মিথ্যা বলার অভ্যাস যেমন যেমন নেই পাশাপাশি আপনার ইতিপূর্বে জ্ঞানীও ছিলেন না যখন এত সত্য আপনি আপনার একটা খুব সত্য কথা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা যখন তাদের কাছে উপস্থাপন করেছেন তাইলে সেটা মিথ্যা বলার কোনো আপনার সুযোগ থাকে না কারণ আপনি ইতিপূর্বে কিছুই জানতেন না তাইলে এই জ্ঞানটা এসেছে আল্লাহর পক্ষ থেকে এই কথা শেখুল ইসলাম এবং তাইমিয়া রহমতুল্লাহ এই জন্য বলেন যে আল্লাহ জুল শাহু তার অবস্থার কথা বলেছেন কুরান মাজিদের এই দুই জায়গায় সুরা এবং তারা সবাই জানে না ইতিপূর্বে সুতরাং জানিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে এবং পরবর্তী লোকেরাও এটা তাবাহুর সূত্রে একবারে নির্চিত সূত্রে পরবর্তী লোকেরাও জানতে পেরেছে যে রসইল আকরমস ইসলাম তার যুগে কোন শিক্ষিত ছিল না নব আগে হম সুতরাং যিনি আপনার একেবারেই পড়ছিলেন যে তিনি পড়তে পারতেন না কিতাব এবং পাশাপাশি কিভাবে কিতাব তিনি মুখস্ত করবেন এরকম যে তিনি লিখতেও পারতেন না যে কারোর কাছ থেকে লেখে কিছু নেবেন হম এরকম ক্ষমতাও ছিল না এটাই আল্লাহ রসানু আপনার বুঝাতে চাচ্ছেন সুতরাং যেই ব্যক্তি আপনার যে কোনোভাবে লিখতেও পারেন না পড়তেও পারেন না হ্যাঁ কোনোভাবে সুতরাং তিনি যেই কথাগুলো বলবেন সে সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসে এটি আসল কখনো সে থেকে শিখে নেবেন না কারণ তিনি সাধারণত হ্যাঁ কোনো শিক্ষকের কাছে পড়েননি যেটা এরকম ভাবে আল্লাহ যে আমি আপনার কাছে বর্ণনা করছি সুন্দর একটি ঘটনাহির মাধ্যমে যে কোরআনের মাধ্যমে যে ওহি পাঠিয়েছি সেই মাধ্যমে আপনাকে একটা সুন্দর ঘটনা শুনেছি যদি আপনি ইতিপূর্বে এই সম্পর্কে কোনো জ্ঞানে রাখতেন না গাফেল ছিলেন হ্যাঁ তাইলে আল্লাহ হ্যাঁ আল্লাহন যে এটা এই জ্ঞানটা আমার পক্ষ থেকে এসেছে কারণ সে তো জানে না সেহেতু কোনও এটা আমি এই জ্ঞানের কথা এই যে সংবাদ তিনি দিচ্ছেন আগের নবীদের সেটাও আমার পক্ষ থেকে আল্লাহ সুরে ইউনির ষোলো নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন বিশেষ করে যারা কোরেশ বংশের কাফের ছিল তাদেরকে إنه بلن جاء الله <سؤال> شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون الله جاء الله شاء الله بلدين جذي الله چايته انتائي لأمي تم ذلك إلوكم كنو قرآن الكيسو شونة تلنا أبن أم إلوكم هابي تم ذلك كيسو جانة تلنا كارن আমি তো তোমাদের মাঝেই এত কাল পর্যন্ত চল্লিশ বছর বসবাস করেছি আল্লাহ আমি এটা তারপরে কোথায় থেকে আফেল আহ আপন যে তোমরা কি বুঝো না শেখ মুহাম্মদ আমিন ব্যাখ্যায় বলতেছিলেন যে আয়াতের মধ্যে সুস্পষ্ট মুকর কাফেরদেরকে আল্লাহ প্রমাণ দেখাতে চাচ্ছেন যে রসুল আকরম সাল্লাহ আলি ইসলামকে যে রসুলকে রসুল পাঠানো হয়েছে এ তো তোমাদের মধ্যে দীর্ঘ সময় কাটিয়েছেন চল্লিশ বছর এবং তোমরা জানতে পেরেছ তার সত্যতা তার মানবদারিতে তার ইনসাফ এবং তিনি যে সকল মিথ্যা থেকে দূরে সুতরাং তিনি কেন আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে আসবেন হম এবং তোমরা তাকে আমিন বলেছিলেন তাকে তাদেরকে এইভাবে আপনার এই সত্যকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে এমনও বলেছিলেন অন্য জায়গায় যে তারা কি এরসুলকে ছিলেনা না। তো তাদের মাঝেই ছিল হ্যাঁ তারপরে অস্বীকার হচ্ছে যখন জিজ্ঞাসা করেছে এবং তার সাথে লোকদেরকে সুর আকরমস ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে তার গুণাবরী সম্পর্কে তখন হেরাক আবু স্পিয়ানকে বলল যে তোমরা কি ইতিপূর্বে তাকে কোন মিথ্যা কথা বলতে দেখেছ তখন কাফেরদের লিডার মোশেকদের লিডার এত সত্ত্বেও সে আসল কথাটা স্বীকার করে গেছে এবং যেটা মানে শত্রুপক্ষ স্বীকার করে সেটাই আসল সত্য তখন হেরাকুল বলল যে আমি জানি যে যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা কথা বলতে চায় না সেই ব্যক্তি কিভাবে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারে সুতরাং এ ঢে রাখলে এইভাবে যে তোমাদের বুদ্ধি বিবেক নেই তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো না যে যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তিনি কিভাবে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে যাবে এবং এই ব্যাখ্যাটুকু শেখ আপনার মুখতার তিনি তার আদবানের মধ্যে দুই নম্বর খন্ড পার্শ্বের মধ্যে করেছেন হাইম রাহমদুল আলী বলেন যে দ্বিতীয় আরেকটা যে প্রমাণ সেটা হচ্ছে যে এখানে উল্লেখ করলেন যে আমি তোমাদের মধ্যে অনেক সময় কাটিয়েছি পুরো বয়সে কাটিয়ে দিয়েছি যে শেষ পর্যন্ত তোমাদের কাছে রেসালোক নিয়ে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা যে আমি তোমাদের সাথেই সফরের মধ্যে নিজের এলাকায় সব জায়গায় আমি তোমাদের সাথেই ছিলাম এবং আমার ছোট বড় সব কিছু তোমরা জানো আমার পুরো জীবন তোমরা জানো আমি কখনো এমন নই যে কখনো মিথ্যা বলেছি এবং তোমাদের মধ্যে জালেম ছিলাম তোমাদের মধ্যে খারাপ লোক ছিলাম হ্যাঁ যে না এরকম তো কখনো আমাকে দেখতে পাওনি যে আমি কখনো তোমাদের সাথে মিথ্যা বলিনি জোলম করিনি এরকম কিছুই করিনি তাইলে এমন যদি যা চরিত্র হতে পারে তিনি কিভাবে আল্লাহ মিথ্যা করতে বলতে পারে এবং সমাজের মধ্যে নতুন তথ্য আবিষ্কার করে সমাজকে কিভাবে প্রতারিত করতে পারে এটা কখনো হতে পারে না হম সুতরাং এবং তারা তাদেরকে বলতেছিল আল্লাহানু যে রসুল মাধ্যমে যে বলতেছিল যে তোমরা তো জানো আমি তো হ্যাঁ কোনো কিতাব পড়তে পারতাম না আমি তো কোনো লিখতে পারতাম না কোনো কিছু এবং কোনো শিক্ষিতের সাথে আমার পরিচয় নেই হম বরং আমি সব সময় তোমাদের সাথেই ছিলাম যে এবং তোমরা যখন আমার এরকম বা অন্যান্য যারা ইহুদি খ্রিস্টান তাদের কাছে গিয়ে যেরকম বা ভাবে অনেক কিছু জেনেছ জিজ্ঞাসা করেছ আমি তো সেরকম করিনি হুম সুতরাং এরপরে যখন আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মানে ওই নিয়ে এসেছি যেটা আপনার সবার সবার সম্পর্কে যেটা জানা কখনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যখন আগের যুগের লোক ভবিষ্যতে যা ঘটবে এই সমস্ত ব্যাপারে যখন ওহিনে এসেছি তখন সেটা কিভাবে তোমরা অস্বীকার করবে এর চাইতে আর বড় দলিল হতে পারে না হ্যাঁ এটা দুই নম্বর খন্ড চারশো তো একাত্তর নম্বর খ্রিস্টার মধ্যে উল্লেখ করেছেন তাইলে প্রথম যে দলিল আল্লাহ ইঙ্গিত করলেন। কোরআন আলেন্লামী রাসালতের দলিল হিসাবে সেটা হচ্ছে রসুলের ব্যক্তিগত কে চিন্তা করতে আল্লাহ আহ্বান জানিয়েছেন কাপড়দেরকে যে এমন রসুল যিনি কখনো আপনার মিথ্যা বলেননি যার চরিত্রে কোনো কলঙ্ক নেই এবং যার ইনসাফের মধ্যে কোনো ত্রুটি নেই যার আনন্দের মধ্যে ত্রুটি নেই পাশাপাশি তিনি কখনো কোনো কিছু লিখতে জানতেন না করতে জানতেন না এরকম সংবাদ দেওয়া আপনার নয় দ্বিতীয় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে রসুল যা নিয়ে এসেছে সেটা নিয়ে চিন্তা করা কারণ দুইটা পথ সত্য যাচাইয়ের জন্য একটা ব্যক্তিকে নিয়ে যে বলছে তাকে নিয়ে চিন্তা করা সেই কেমন মানুষ যখন এটা প্রমাণিত হয়ে গেলো যে রসুল সত্যিবাদী মানুষ আমার উদ্দার মানুষ করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা রসুল আকরম নিয়ে এসেছেন যে বাণী সেটা নিয়ে চিন্তা করতে হবে যে এসেছেন লোকদের এবং যে কথা এটিই প্রমাণ করে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যিনি সব কিছু জানেন কারণ তার মাধ্যম ছাড়া তো তিনি বলতে পারতেন না তাহলে এইগুলো কিভাবে তিনি বলবেন যেরকম ভাবে আল্লাহ আল شرات المندة ذلك من أمب الغبحي إهك. এবং আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা কলম নিক্ষেপ করছিল যে কে মারিয়ামের আপনার দায়িত্ব পালন করতে পারে জাকেরিয়া আলী যুগের কথা যে মারিয়াম দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা এরকম ভাবে আপনার আহ একটা লটারি মতো দিয়েছে হম বলে যে সেই ঘটনা রসুল কাল্লাই জানিয়ে দিয়েছেন হ্যাঁ রসুল রসুল কাল্লা বলেন আপনি তো তখন উপস্থিত ছিলেন না সেটাকে নিবে এই ব্যাপার নিয়ে এরকম ভাবে সুরে উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ বলছে এটা তো গাইবি সংবাদ যেটা আমি ওহির মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছি ইতিপূর্বে আপনিও জানতেন না এবং আপনার সম্প্রদায়েরও জানতো না সুতরাং আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ পরিণতি হবে যারা মুত্তাকে এটা হচ্ছে গাইবি সংবাদ যেটা আপনাকে ওহির মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা আপনার একমত হয়েছে যখন তারা ষড়যন্ত্র করতে একমত হয়েছে সেটা ইউসুফ ইসলামের ঘটনার সম্প্রদায়কে বিস্তারিত ভাবে জানাচ্ছিলেন যেটা তিনি তার পক্ষে জানা সম্ভব ছিল না নবী হওয়া ছাড়া অথবা কোন নবীর সংবাদ দেওয়া ছাড়া সম্ভব ছিল না কারণ তার সম্প্রদায় জানে যে তাকে কোনো মানুষ তাকে এই কথাগুলো শিক্ষা দেয়নি হ্যাঁ তাই এটাই প্রমাণ এবং পাশাপাশি হম তারা যে আপনার তার সম্প্রদায় যে এত শত্রুতা তার সাথে করেছিল তারপরেও তো তারা তার ব্যাপারে এরকম কোন তথ্য দেয়নি যে তিনি মিথ্যা বলেছেন বা তাকে কেউ শিক্ষা দিয়েছেন হুম এরকম দেয়নি সুতরাং যখন তাকে কেউ শেখায়নি এরকম এবং এরকমভাবে তিনি শিখানো ছাড়াই এরকম তথ্য দিতে পারেন এটাই প্রমাণ করে যে এটা সত্য তথ্য এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে না হলে কীভাবে আপনার পূর্ব ঘটনাগুলো তিনি বলতে পারেন আর এই ব্যাপারটা এমনও যে আগের নবীদের ঘটনা যেটা আহলে কিভাবে অস্বীকার করেনি বরং তারাও সেটাকে স্বীকার করে গেছে আহ সুতরাং আপনার এটা গাইবী সংবাদ হ্যাঁ যেটা আল্লাহর পক্ষ থেকে আসা ছাড়া সম্ভব নয় সুতরাং সকল মানুষকে অবশ্যই বিশ্বাস করতে হবে এটা যে এটা কখনো আল্লাহর পক্ষ থেকে ব্যক্তির জন্য এই কারণে আল্লাহ বলেছেন আপনি জানতেন না আপনি জানতেন না আপনার বংশধররা জানত বা আপনার যারা মুখ যারা ছিলাম আলী খন্ড নম্বর এক খ্রিস্টান চারশো তিন রসুল আকরম সাল আলী ইসলাম পাশাপাশি আহ তিনি যেটা ভবিষ্যতে ঘটবে সেটা নিয়ে বলেছেন এবং যেটা বলার পর হুগ সেই ঘটেছে যেরকম তিনি পূর্ব জীবনের ঘটনা সম্পর্কে বলেছেন যেটা ইতিপূর্বে আল্লাহ বলেন যে গলি রুম রুমরা আপনার পরাজিত হবে অতি কাছে কাছাকাছি জায়গায় যা আরবদের কাছাকাছি জায়গায় তারা পরাজিত হবে এবং তারা পরাজিত হওয়ার পর আবার তারা জয় জয়লাভ করে দেখা গেছে রোম পারস্য যে সংঘর্ষ হয়েছিল সেখানে রোমরা হয়েছে পরবর্তীতে রোমরাও আপনার জয় লাভ করেছে সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে ওহির মাধ্যমে যেটা জানিয়ে দেওয়া হয়েছে সেটা বাস্তবে সেটা প্রমাণিত হয়েছে সুতরাং যখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম উহির মা এই জাতি বা দিতে পেরেছেন এবং যেটা পরে ঘটে গেছে কখনো একজন এটা কখনো না এই কারণে সেটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে সেই আল্লাহ যিনি পূর্বাপর সব কিছু জানেন তিনি তাকে এই ব্যাপারগুলো জানিয়েছেন এই কারণে মানুষকে তা অবশ্যই মেনে নিতে কোনো তাদের সন্দেহ করলে চলবে না এরকমভাবে আল্লাহ সুরেন পাঁচ থেকে ছয় নম্বর আয়তো বলেন ইরুল السائر الاولين تتبها فهي تملى عليه بكره توصيلا قل ان سلف الذي يعلم السر في السماء والارض انه كانفور الرحيما الله বলেন তারা বলে যে এটা পূর্ব লোকদের মানে কিচ্ছা কাহিনী যেটা তিনি লিখে নিয়েছেন হ্যাঁ فهي تملى عليه بكره توصيلا যে সকাল সন্ধ্যা তাকে এরকম ভাবে শিখিয়ে দেওয়া তাকে কে শিখেবে তার তো কোন নেই বরং আল্লাহ বলছেন এটা সেই আল্লাহ নাজিল করেছেন যিনি আকাশ ও সব আপনার লুকই ব্যাপারও জানেন এবং ইন্দ্র রাহিমা এবং তিনি ক্ষমাশীল তার এই অহির বাণী বা শরিয়তে সত্যতা প্রমাণিত হয় তাইলে যে শরীয়ত রসুল আকরমসলাম নিয়ে এসেছেন সেটা নিজেই নিজের সত্যতা প্রমাণ করে কারণ এই শরীয়ত এমন এক আপনার নিয়ম নীতি নিয়ে এসেছে সেটা আপনার চারিত্রিক হোক বা সমাজের কল্যাণে সমাজের মানুষকে প্রশিক্ষণ সংক্রান্ত হোক অথবা যে কোনো ব্যাপার মানুষের জীবন জীবনযাপন নিয়ে সব কিছু যেই আপনার থিওরি নিয়ে এসেছে যেই আপনার বিধান নিয়ে এসেছে সেটা একবার সবার সাথে আপনার সবার ফিত্রদের সাথে সাজাত স্বভাবের সাথে মেরে গেছে এবং সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে চাই একাকি হোক অথবা সমাজগত হোক যে কোনো ভাবে যে যেই শরীর একেবারে আপনার সমাজের সাথে খাপ খেয়ে যায় এবং তাদের কল্যাণে আসে যেটা তাদের কোনো ধরনের অকল্যাণ করে না এটা পুরো ইতিহাস সাক্ষী এবং যেটা বাস্তবায়ন করলে মানুষের লাভই লাভ হয় কখনো তাদের লস হয় না তার আপনার সৌভাগ্যবান হতে পারে এবং সেটা থেকে দূরে থাকলে যে তাদের ক্ষতি হয় সেটা এই দীর্ঘ ইতিহাস প্রমাণ করে দিয়েছে এই পনেরোশো বছরের ইতিহাস যে এই ইসলাম ঈশ্বরীয়তা আসার পর মানুষ প্রথম যুগের যে স্বর্ণ যুগের মানুষরা তারাই সঠিক পথ পেয়েছে হম তারা সার্বিকভাবে উন্নতি লাভ করেছে চারিদ্রিকভাবে জ্ঞানগতভাবে এবং সার্বিক তারা উন্নতি করেছে এবং এটা থেকে যখন পরবর্তী মানুষটা দূরে সরে গেছে তখনই তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই কারণে আল্লাহ আল্লাহ বলেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তা করে দেখেনা যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক দ্বন্দ্ব দেখতে পাতো পেতো তারা এর বিপরীতে আমরা বলব যে আপনার বিশেষ করে যারা বুদ্ধিমান মানুষ তারা আপনার চিন্তা করে দেখেছে এই শরীয়ত নিয়ে চিন্তা করার পর তারাও দেখতে পেয়েছে যে এটা মানুষের সাথে খুবই খাপ খায় এবং এর বিপরীতে দেখা যায় অনেক মানুষ আছে বিশ্বের মুখে এই রিসালতের পাশাপাশি অনেকে আছে বিশ্বের ইতিহাসে যে তারা মানুষের জন্য একটা নতুন করে থিওরি নিয়ে আসতে চাইছিল যে মানুষ সেটার উপর চললে যেন মানুষ যেন উন্নতির শিখরে উঠে যায় এরকম চিন্তা করেছিল এবং সর্বযুগে এরকম ইসলামের পাশাপাশি অহির্বিধানের পাশাপাশি অন্যান্য বিধানও সমাজের মধ্যে চালু আছে। কিন্তু দেখা যাচ্ছে তারা এক দিকে কল্যাণ করলে আরেক দিকে অকল্যাণ হয়ে যায় এবং যে কোন থিওরি তারা আবিষ্কার করুক কেন সেটা কিছুদিন পরে ভণ্ডুল প্রমাণিত হয় সুতরাং যখন পাশাপাশি আল্লাহর বিধানটা মানে পালন করলে মানুষ সুখ শান্তি পাচ্ছে মানুষের উন্নতি হচ্ছে এর অন্য যে কোনো মানববিধান যেটা মানুষ অনেক চিন্তা গবেষণা করে তৈরি করেছে সেটার অনেক ভুল দ্বারা পড়ছে সেটা পরে অকৃ হয়ে যাচ্ছে তাই এর থেকে এটাই প্রমাণ হয় যে সুর আক্রমশ্রাম যা নিয়ে এসেছেন যে কোরআন নিয়ে এসেছেন সেটাই সত্য হ্যাঁ এর ব্যতিক্রমে আর কোনো কিছু হতে পারে না এই কারণে আল্লাহুল সাহান বলেন সুর আর করে চুয়ান্ন নম্বর আয়ত্রে আল্লাহুল্লাহুল আলমিন যে আল্লাহই সৃষ্টি করেছেন সুতরাং আদেশ তারই চলবে তিনি হচ্ছেন বরকতময় আল্লাহ रचना कर सार्विक कल्याणा हम्म सत्य है मौलिक कथा शेष कर যে সর্বমোট কথা আছে যে সব কিছু এবং পাশাপাশি তিনি যে আনপড় ছিলেন পড়ালেখা জানতেন না তারপরেও যে এরকম একটা আপনার বিধান নিয়ে এসেছেন সেটা প্রমাণ করে যে এই বিধান সত্য কারণ তিনি তো মিথ্যা বলতেন না আরেকটা হচ্ছে দ্বিতীয় নম্বর যে হুগ মানে সরাসরি যেটা নিয়ে এসে সেটা নিয়ে গবেষণা করা যেই শরীয়ত তিনি নিয়ে এসেছেন সেই আজ পর্যন্ত এসেছে। কোনো ভুল ধরা পড়েনি হম এবং মানুষের কল্যাণ কখনো হয়নি অথচ এর পাশাপাশি এই চোদ্দশো বছরের মধ্যে তার আগে থেকেও অনেক আপনার দুনিয়ার মধ্যে অনেক থিওরি চালু হয়েছে কিন্তু সেটা আপনার হ্যাঁ মিথ্যা প্রমাণ হয়েছে বা ভুল ধরা পড়েছে সুতরাং এটাই প্রমাণ করে যে এই বিধানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আরো যদি আল্লাফ আল্লাহাদ এবং দত্তা আমিরের এইগুলো দেখলে ব্যাপারটা আরো আপনার সুস্পৃষ্ট হবে আল্লাহ আমাদেরকে সত্যিকার जरा मुस्लिम रही जराबादी तर सामने जाना रसुलर इस दें जाते सठीक पर फिर आसते आवेदन करेष कर